কুলাইব ইবনু ওয়াইল রহমাতুল্লাহ আলহি বলেন নাবী সাল্লাহ সাল্লাম এর তত্ত্বাবধানে পালিতা আবু সালমার কন্যা জায়নাবকে আমি জিজ্ঞেস করলাম আপনি বলুন নাবি সাল্লাহ আলাইহ সাল্লাম কি মুজার গোত্রের ছিলেন তিনি বললেন বনু নজর ইবনু কিনানা উদ্ভূত গোত্র মুজার ব্যতীত আর কোন গোত্র হতে হবেন এবং মুজার গোত্র নজর ইবনু কিনানা গোত্রের একটি শাখা ছিল